كتاب الله دستوري وخير الفلق أسوتنا بسنتهن جذا نوري لهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الفلق أسوتنا بسنتهن جذا نوري لهدي الحق أرشدنا <تسجن> <كتاب> الله, وخير الخلق أرشدنا نزمت محاضن القرآن فذكر الله السلام নিহ দিল الله আসসালামিকারকাত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 সার্বিক দিক থেকে ইসলাস সংশোধন হইতে পারে নিশ্চয় সলাত নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কথা কাজ থেকে বিরত রাখে নামাজ যদি সত্যিকার সুন্দর কোয়ালিটির হয় তাহলে তার ফলাফল রেজাল্ট হবে সুন্দর কোয়ালিটি আর নামাজে যত ত্রুটি হবে যত ভুল ভ্রান্তি হবে যত নবী কারিম সাল্লা তরিকা বিরোধী হবে যত ঘাটতি হবে তত বেশি রেজাল্ট ফলাফল কম হবে এমনকি অনেক নামাজি রয়েছে বা অনেকের নামাজ এমন হয় যে যেই নামাজের কোন ফলাফল নাই জিরো হচ্ছে জিরো অনেক নামাজি নামাজ পড়ে কোন সংশোধন নেই তার পিছনে মূল কারণ হচ্ছে এটি যে নামাজের কোন সত্যিকার অর্থে যেভাবে সালাত আদায় করলে নামাজ কায়েম হয় এবং এর উপর আমার একটা আলোচনা আলোচনা আছে অনেক আগে তাই দশ বছর আগের আলোচনা আছে নামাজ কায়েম করার পদ্ধতি আল্লাহ বলছেন আতিমসাল নামাজ কেমন করে কায়ে করবে আল্লাহ বলছেন আলা সালাত নামাজের হেফাজত করো নামাজের হেফাজত কেমন করে হয় এই ছয় সাতটি দিক আলোচনা আছে এই ছয় সাতটা দিক যদি আপনার ঠিক থাকে নামাজের যত ঠিক থাকবে তত কোয়ালিটি ভালো নামাজের কোয়ালিটি ভালো করার জন্য শর্ত রুকুন ওয়াজেব সন্ন্যাত মুস্তাহ খুশু আহ এসবগুলি ঠিক রাখতে হবে আর নবী কারিমাল্লামের তরিকার নামাজ হইতে হবে नामिटी ठीक रखारे दिख नाम कथा क्या मकुरु हाथ कथा क्या नाम निषिद्ध आजायज हराम और किसी मकुरु अपछंद नहीं सब गवजिटी भलो किटी भलो कर दो दिखाई करार कथा बोला नाम से ज अथवा मकुर नामजे मुक्त रखता है तेजी सुंदर आज के आलोचना हम नाम अवस्था जे सब कथा क्या अपछंदन अथवा निषिद्ध লেখক বলছেন বাবু ফি বয়ানি মায়ুক রাহ ফিসসালা এই অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে সলা অবস্থায় নামাজের ভিতরে যে কাজগুলি বা কথাগুলি নিষিদ্ধ নিষিদ্ধ এই জন্য বললাম যে মকরু শব্দটি ফিখের ভাষায় আর আমাদের ফেকার ধারাবাহিক আলোচনা চলছে দুই অর্থে ব্যবহার হয় একটা হচ্ছে মকরু তেহরিমি মকরো তেহরিমি আর একটা হচ্ছে মকরো তন मक्रुताहरि मान शब्द मक्र पकाइर मानस ना जा मक्र मानती अपछंदन मक्र शब्दी को तो घी तो हाँ भलो कह नंदकाल मंदकथा आपत्तिकर कह ए रकम किसु नाई मुक्त करते नाम घर आज के आलोचनाते प्राय टी विषय आलोचना कर एगारोटी मक्र निषि विषय प्रथम हम যে নামাজের ভিতরে এদিক সেদিক তাকানো নামাজের ভিতরে এইদিকে এদিকে ঐদিকে হ্যাঁ বিভিন্ন দিকে তাকানো কেবলার দিক ছাড়া এবং সেজদার জায়গা ছাড়া আপনার যতটা নামাজের জায়গা আছে এতটুকু তার বাইরে না যে আপনার নামাজের শেষদার বাইরে আপনার খোলা মসজিদ আছে গোটা মসজিদ এদের তাকাচ্ছেন ওইটাও না এটা একটা দিক আর দিকে আকাশের দিকে তাকানো ওটাও ঠিক নয় ডান দিকে তাকানো বাম দিকে তাকানো ডান দিকে বাম দিকে যদি যায় না হয় তাহলে পিছন দিকে বুঝতে পারছেন কেবল আর উল্টু হয়ে গেল বলছেন তাই শেখ যে ইক রাহু সলাথি আল ইলতি ফু নামাজের ভিতরে অপছন্দনীয় বা নিষিদ্ধ হচ্ছে আল ইলতি ফদিক সেদিক তাকানো কেবলা মুখি এবং সে জায়গার দিকে দাঁড়ানো অবস্থা বা নামাজের অধিকাংশ সময়ে শুধু তা সহ পড়াশোনা হাতের আঙুলের দিয়ে নজর রাখবে আর শেষদার জায়গার বাইরে নজর দেবেন না সামনের দিকে সামনে একটা লোক আছে আর ওদিকে তাকাইতে আসেন এটাও চলবে না চেহারা চেহারাকে ফিরিয়ে দেওয়া যেমন সালাম ফিরছে এদিকে ফিরিয়ে এই মাকরু মানে মাকরু তাহারিমি মাকরু তিন মানে অপছন্দ নিয়ে নামাজ হয়ে যাবে না কেউ যদি চেহারাকে ফিরিয়ে দেয় যেটা এদিকে দিক এই ফিরানো হচ্ছে তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে চেহারা দ্বারা একটা হচ্ছে চোখের দ্বারা আর একটা হচ্ছে গোটা শরীরের দ্বারা সেই না আর বললে লেখক হয়ে যায় একেবারে লেখতে ফাঁক সর্বসম্মতি নামাজ ভঙ্গ হয়ে গেছে হ্যাঁ কারণ নামাজে শরীর কোন দিকে থাকতে হবে কেবলামুখী থাকতে হবে আর একটা হচ্ছে চেহারা ফেরান बडी एक फिर नहीं पुरज दुर आईन चोख चोख एदन चेहरा फिर नी ता चोके एदिक एक शरीर फिर चो फिर एक चेहरा फिर दिखाई चोक चोक नष्ट होना तब এটা হচ্ছে মকর উত্তানজি আপত্তি পর অপছন্দ এটা হচ্ছে অপছন্দ ভালো না কিন্তু না আমাদের নষ্ট হইতে না কিন্তু কষু কমবে কয়টা হইলো তিনটা হয়ে গেছে বাকি একটা শুধু কি অন্তর অন্তর ফিরা কেমন সব ঠিক আছে বডি ঠিক আছে কেবলামুখী হ্যাঁ চেহারাও ঠিক আছে কি বলামুখী চোখ ওই দিকে নামাজটার জন্য কি যে হবে ঠিক না যারা গাড়ি চালান এখনই পেশাবের চাপের চাপ তো পেশাব পায়খানা চাপ নিয়ে কি করা নামাজ পড়া নিষেধ আছে নামাজ হবে না প্রচন্ড খিদে খিদার জালে থাকতে পারছে না কিন্তু খাবার সামনে রেডি আর খুব খিদে লেগেছে আজকালকার জামানা খুব খিদা নামাজ পড়তে যদি চলে আসে খাবার ছেড়ে তোর ধান লাগা আছে কখন নামাজ শেষ করবে একটু যদি লম্বা হয়েছে কখন যে নামাজটা শেষ হবে আর যদি পাঁচ জন একসাথে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে আর বেনামাজি গুলো থাকে ওটা তো আগে সব শেষ বাঁচলো কি বাঁচলাই জানে বেনামাজিদের সাথে খেলে আছে খেয়ে ও খাবারের দিকে আছে পেশাব পায়খানার দিকে আছে না হয় কেউ অসুখ বিসুখ আছে ওই দিকে আছে না হয় টাকা পয়সা নেই হিসাব হিসাবের লেগে আছে ইত্যাদি হ্যাঁ টেনশন কোনো কথাও ধাক্কা খেয়েছেন চিন্তা টেনশন আছেন তাহলে কলম নামাজ থেকে ফিরে আছে এটা হচ্ছে রুহ নেই তার নামাজ হচ্ছে মৃতদেহের যেমন নামাজ শরীরে যদি এখন আত্মা না থাকে তো কোনো মূল্য নেই তাড়াতাড়ি খেলো দফন করো আজকে এতটুকু দার্সি যথেষ্ট হ্যাঁ নামাজের মধ্যে বডি ফিরিয়ে দেওয়া চেহারা ফিরিয়ে দেওয়া চোখ ফিরানোর হুকুম জানলেন আর কলক ফের হুকুম জানলেন গুরুত্বপূর্ণ কি কি যারা এদিক সেদিক তাকায় তাদের সম্পর্কে অনেকে কিন্তু আকাশের দিকে তাকায় আবার স্বপ্ন তাকায় কারণ আল্লাহকে পাবো আল্লাহ তো আকাশের দিকে আছে প্রকৃতি বলছে যদিও বলে বেদাতি যে সর্বত্র বিরাজমান কিন্তু মন কি বলছে যে মার খায় মায়ের খাওয়ার পর যদি বদ্ধ করে আল্লাহ তুমি বিচার করো ওকে আসে আল্লাহ কথা বলছেন সর্বত্র বিরাজমান সর্বত্র বিরাজমান দিকে আল্লাহ বিচার করে গেছে তার মানে মানুষের নেচার বলছে প্রকৃতি বলছে যে আল্লাহ সর্বত্র নাই কোথায় আল্লাহ তুমি বিচার করো মন চলে যাচ্ছি যে আল্লাহ আমাদের মাঝে থাকতে পারে না এটা ইসলাম ইসলাম হচ্ছে দেনুল ফিতরা ইসলাম কি কি বলা হয়েছে ফিতরা বলা হয়েছে এবং তিনি সমস্ত সৃষ্টি ঊর্ধ্বে আছেন সবকিছুর ওপরে আছেন কেউ বিশেষ করে দুয়াতে তো অনেক লোককে দেখবেন মোনাজ্জাদ জাহান করে এরকম তাকায় তাকায় না তাকায় না মনটা যাচ্ছে আল্লাহর কাছে আছে এরকম করে নামাজ পড়ছে জায়েজ না বলছেন যারা এদিক সেদিক তাকায় তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আব্দেশ সেটা হচ্ছে ছিনতাই মানে হচ্ছে চিন্তাই করা। কিিয়ে চিন্তাই করা কে চিন্তাই করছে ही की नाम शैतान कि नहीं जाए मे और नामा नामा शयतान नहीं गल नाम बुखारी हादी सही बुखार ইল্লাই এখন তবে যদি কোন প্রয়োজন হয় কোনো প্রয়োজনেপূর্ণ উদাহরণ দিবাই আর মোবাইল অনেক সময় আইডিয়া থাকে না যে কোনটাতে টিপলে পকেটে ঢুকে ধরেন সে আছে এরকম বন্ধ করছিস বন্ধ হয়নি ও রিং হইতে আছে রিং যদি হইতে থাকে তো আমারও খুশু নষ্ট গোটা মসজিদ যতদের আওয়াজ সবার নামাজ খারাপ হচ্ছে হ্যাঁ এইরকম করে বের করে অনেক সময় দেখার যেগুলো এটা তো জানা আছে তাই না পকেটে দিতে কিন্তু যেগুলো স্মার্টফোন সেগুলো দেখতে হইতে তাই না বন্ধ করতে তো দেখার প্রয়োজন তারপরে সবাই একরকম মোবাইল খেতে অনেকে না দেখে কিছু বুঝবে না দেখে এদিকে নামাজে আর অনেক লোকের নামাজ যাতে খারাপ না হয়ে যায় তাড়াতাড়ি বন্ধ কিন্তু মূর্খ সমাজ আজকাল আমাদের বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের এত মূর্খতা আছে মোবাইল এত সাইলেন্ট করেনি বা বন্ধ করে নামাজে ইবে না কারণে হাত ঝুঁকি তাড়াতাড়ি করে হাত দেন যত তাড়াতাড়ি পারেন তাড়াতাড়ি বন্ধ করেন যদি না দেখে পারেন ভালো কথা না দেখে না পারেন তো সামনে বন্ধ বন্ধ করেন তাড়াতাড়ি দেখতে বন্ধ করেন তাকানো যায় যাচ্ছে অথবা হঠাৎ করে মনে হচ্ছে ডান দিক থেকে দুঃশন আসছে তাকাই তো পাবেন সতর্ক হওয়ার জন্য হঠাৎ করে একটা সাপ দেখছেন আসলে আপনি কনফার্ম হওয়ার জন্য চট করে দেখবেন না দেখবেন না নামাজ থেকে এইরকম শরীর একদিকে কাত হয়ে গেছে বাতালাত নামাজ বাতিল শরীর যদি ফিরিয়ে দেন তাহলে নামাজ বাতিল হয়ে যাবে কার আপনি না কারণ নামাজের জন্য একটি শর্ত হচ্ছে কিবলামুখী হওয়া এই শর্ত আপনার গেছে নামাজের অবস্থায় আকাশের দিকে নজর উঠানো ওটাও এক ধরনের তাকানো কিন্তু সাধারণ তাকানো ডানে বামে এদিকে তাকানো হয় সেজন্য এটাকে আলাদা করে লেখক বর্ণনা করেছেন আকাশের দিকে তাকানো আর এই জন্য বর্ণনা করা হয়েছে যে অনেক বলতে আকাশে আল্লাহর দিকে আল্লাহ না ওটা চলবে না কিছু আলমগন্ত আকাশের দিকে নামাজের অবস্থায় তাকানো কে হারাম বলেছেন হারাম আনক আলমাই शा माकोर अबसा किसाक दृष्टि आकाशे दिखे उठाय मैंने आकाशे दिखे तक नाम তারা যেন অবশ্যই তাকানো থেকে বিরত হয় আর না হলে তাদের দৃষ্টি শক্তিকে আল্লাহ নিয়ে যাবেন চিনি আল্লাহ কেড়ে নিবেন তার দৃষ্টি শক্তি আল্লাহ কি করবেন কেড়ে নিবেন মাত্র আকাশের দিকে কেউ এর পূর্বে বর্ণনা করা হয়েছে যে মুসল্লির নজর দৃষ্টি নামাজের অবস্থায় কোথায় থাকবে সেজদার স্থানে থাকবে সুতরাং কারো জন্য উচিত নয় যে তার দৃষ্টিকে ছেড়ে দেবে সামনে আজকাল অনেক কিছু লিখা থাকে ও যে দেখেনা ওখানে নামাজ পড়েছেন সেলফটা আছে না লিখা আছে ইসলামিক সেন্টারের নাম লেখা আছে ইংরেজিতে আরবিতে যদি ওই নজর দেয় আর পড়ে নেয় যেমন কথা বলার নিঃধ তেমন করে নজর ইচ্ছে আর হঠাৎ করে শব্দটা আপনার মগজে নকশা হয়ে নজর পড়তে কিন্তু নকশা যায় শব্দটা কি আছে ওটা অনিচ্ছাকৃত হয়েছে কিন্তু ইচ্ছা করে যদি কি লেখা আছে তাহলে নষ্ট হয়ে যাবে এটা কর্ম নামাজ পরিপন্থী নামাজের বিরোধী কি চিন্তা কেন করতে বা কি দেখতে দেখতে তিন নম্বর যেটা নিষেধ সেটা হচ্ছে নামাজের অবস্থায় বিনা কাজে চোখ বন্ধ করা অনেকে নামাজ পড়ে চোখ বন্ধ করে মনে করে আমি খুশু খুশুর জন্য দুই চোখ বন্ধ করা নামাজের অবস্থায় নিষিদ্ধ বা ঘিনিত লেগাই রেখা যাচ্ছে বিনা প্রয়োজন হ্যাঁ প্রয়োজন যদি হয় সেটা আলাদা কথা কখন প্রয়োজন হইতে পারে বলবে যেখানে সামনে এত নকশা যে আমার নামাজ খারাপ হয়ে যাচ্ছে এত আকর্ষণীয় জিনিস অনেক সময় এত চমকদার যাই নামাজ থাকে মুসল্লা অথবা সামনের দিকে বাংলাদেশের মসজিদে দেখেছেন মনে হয় প্রথম কাতারে দেয়ালে যে কোত রং থাকে নকশা আর লেখালিখি ইত্যাদি এটা দেখা যায় আমার নামাজ কি হয়ে যাচ্ছে নষ্ট হয়ে ওই দিকে নজর নজর দেয় তখন চোখকে বন্ধ করা যেতে পারে বলছে খাস যেমন না কোন সাজসজ্জা অনেক কোন কিছু মোজাইক করা আছে এমন দামি দামি আর রঙিন মার্বেল লাগানো আছে অথবা কিছু নকশা করা আছে তখন চোখ বন্ধ করা যেতে পারে মহিলাদের তাকানো চাইতে চোখ বন্ধ করা হয় তাই না সামনে দিয়েছি কোনো ছবি আছে ছবি সামনে রেখে স্বেচ্ছায় না আমার জায়জ কিন্তু এমন জায়গাতে বন্ধ করা আছে আপনাকে যে যেখানে ছবি ছবি ছাড়া উপায় নেই কারণ কি ছবি লটকানো থাকে তাও সামনের দিকে আপনাকে ওর মধ্যে দেয় মানে অন্যদিকে যে কোথাও দাঁড়াবেন ওই ছবি ছাড়া দিকে কার জায়গা নেয় তখন পরিস্থিতি বাধ্য করছে এই ক্ষেত্রে বন্ধ করে নজ করবেন যাতে ছবির দিকে নজর না যায় আর দেখছে গেছে একেবারে পেছন কাতার ধার জুমার দিনে হেলানকে দিয়েছে আরামে দাঁড়ায় হেলান অনেকে তো হেলান পছন্দ করেন তাই না আগে আসলে সামনে যাবেন ওইখানে ওইখানে হেলান দিয়ে বসেছে এগুলো তো লাগবে না ফাঁক বলে ফাঁক আছে কিন্তু এখানে এসে বৈশা আছে বদল এসে আজকাল মুসলমানদের নামাজের অবস্থা আর আগ্রহের অবস্থা মসজিদে আছে অনেকের দেয়ালে হেলান तब एमान देवे हटात करतेमेट পড়ে যাবে তাহলে ওইরকম কিছুতে হেলান দেওয়া যাবে না যার প্রয়োজন তারা হয়তোতে যখন কামারাজ অসুখ বা ইত্যাদি ফালা ভাসা তাহলে যায় পাঁচ নম্বর যেটা মকরু বা নিষিদ্ধ নবীশাসন নিষিদ্ধ ও নিষিদ্ধ তা হচ্ছে দু হাত দু হাত বিছে দেওয়া শেষ তার অবস্থায় দুই হাত কি করা আর এক নাজ দুই নাজ এক তো হাত বিছানো নিষেধ আছে আর এক ওই দিকে হ্যাঁ নিতম্বকে সাথে লাগিয়ে দিয়েছে পায়ের গোছার সাথে লাগিয়ে দিয়েছে বা সাথে দুই বলছেন ভাই জমিনে লাগিয়ে দিয়ে নবী কার বলছেন তোমাদের কোনো মানুষ দুই হাত বিছিয়ে না দেয় কুকুরের সামনের পা বিছিয়ে দাও কুকুর কে বসতে দেয় না কেমন করে সামনের পা কে সামনের যে ব্যক্তি শেষ দাসমে কি করলো হাত রেখে দিল হ্যাঁ তাহলে জানো সে কুকুরের মত করে বিছিয়ে রেখেছে কুকুরের সাথে কি যেন তুলনা করেছেন বিশ্বাস যাতে করে মানুষের অন্তরে ঘৃণা হয় আরে ভাই মানুষের মতো খান বলার উদ্দেশ্য কি যে খাবারটা খাচ্ছেন আপনি এটা পশুর এটা মানুষের না ঘৃণা এটা মানুষের মতো কাজ করলাম এমন কাজ যে যার কোন প্রয়োজন নেই তাও পড়ছন্দ যাদের মাল আছে এক মধ্যে কয়েকবার একবার এরকম হইল এটা পছন্দ করল না এইরকম খুব বেশি হলে মুশকিল হ্যাঁ অনেক সময় হয়তো পুরো ঢেঙে গেছে একটু ঠিক করলো সেটা আলাদা কথা কিন্তু লেগে আছে পিছনে লেগে আছে এদিক সোজা আছে কিনা এড়িয়ে চলে গেলো গেল কি হলো এদিকে অসুবিধাটা কি মেনা কাজে নড়াচড়া করা হচ্ছে এমন কিছু করা যাতে কোনো লাভ নেই নড়াচড়া পা দিয়ে শুধু নাই হাত দিয়ে হইতে পারে একবার একবার করছেন চুলকেছেন চুলকেছেন অথবা পা দিয়ে একবার ওই একবার ওই না লেখিয়াতেন অথবা দাঁড়িয়ে নিয়ে অনেকে দাড়ি নিয়ে খেলা করেন আমাদের অবস্থা অথবা কাপড় নেই কাপড় দেখছেন যে একটু কি ইত্যাদি আর যে মিন গাই রে বিনা প্রয়োজনে ওইরকমই করা যে জায়গাটায় সেই জায়গাকে এরকম প্রয়োজন কেমন দেখছেন যে কপালটা রাখলে কষ্ট পাবো যখন কষ্ট হব তখন আমার খুশু নষ্ট হবে তো যাতে করে খুশুটা নষ্ট না হয় এখানে কষ্ট জন্য একবার এরকম ছাড়িয়ে দিলেন দেখছেন যে কিছু অথবন একটা ফোকা হ্যাঁ ককরোচ হ্যাঁ এরকম কিছু তাহলে পোকা দেখছেন সরাবেন না সরাবেন না কাজে যদি হয় মিনগাই রে হাজা তিনি কিন্তু কাজে কাজে হরকত করা যাবে কিনা যে যদি নামাজের স্বার্থে হয় তাহলে করতে হবে একটা কথা মনে রাখেন কায়দা মনে রাখেন নামাজের সাথে যদি হরকত চলা হয় जैसे फाका, फाका माज जरब ना सरबें ना ना विदा मत विदा लक्षण विद्या कथा हलो नान पायर बुरा आंगुल অড়ানো যাবে না আপনার সন্ন্যত পড়েছেন অনেক সময় সন্নাতে একটা উদাহরণ দিল সন্নাথে প্রায় দেখা যাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের লোক জায়গা আছে এইদিকে একটু জায়গা আছে একটু যদি সামান্য শুরু হয় আরেকটা লোক ওখানে সন্ন্যতটা শুরু করতে পারবে একটু ঢুকতে লোকটা আর এই লোক সন্নাথ পড়েছে সামান্য একটু নড়বে না নড়বে না যা সালাম ফিরানো হবে নরবে না তো তুমি সেটাই সেট লাগো এদিকে বেশ কিছুটা জায়গায় নিয়ে এসে কিন্তু সে আপনার নামাজের স্বার্থ হোক বা ওই লোকের নামাজের স্বার্থ এই ক্ষেত্রে কোন রকমের আপত্তি নাই বরং এটি সবের কাজ সাত নম্বর ছয় নম্বর হয়ে গেল তাহলে এইরকম সামনের দিকে কিন্তু নওয়াজ চড়ার ক্ষেত্রে সামনের দিকে সামনে কাতারে খালি হেছে নামাজ শুরু করে দেওয়ার পর তবে সব আছে হেঁড়ে নামাজ পড়েছিলেন দুইজন পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন জামাজ চলছিল আর একজন তাহলে একজনকে পিছনে সরে যেটা হবে কিনা উত্তম যদি পিছনে জায়গা থাকে তো মকতে দিয়ে সরবে আর যদি না থাকে তাহলে সাত নম্বর যেটা নিষিদ্ধ সেটা হচ্ছে ওয়ুক রাহ সলা কমরে হাত রাখা আমাদের অবস্থা এরকম নিষেধ করেছেন আরবি শব্দ যেটা হচ্ছে নিতম্বের শেষ ভাগ নিতম্বের শেষ ভাগে নিতম্বর এই সাইডটা তো বেশি মোটা থাকে বেশি চড়া থাকে তার উপরে যে একটু চিকন হতে যাচ্ছে ওই জায়গাটা এইভাবে ব্যাখ্যা করছেন দিদি একথা আমরা সহজে বুঝি কোমর বুঝেন আপনারা তাই না আর কিছু বলেন একটা কারণ কারণ কোমরে হাত রাখাটা কাফেরদের আচরণ আর অহংকারীদের কাছে অহংকারীরা এরকম করে হাত এটা একটা আরেকটা সব আমাদের হচ্ছে যে জাহান্নামীরা জাহান্ন এরকম হাত রাখবে কেউ কে বলেছে হাত রাখাটা অনেক সময় দুশ্চিন্তা অথবা জাহান জাহান্নামীদের নিষেধ করেছেন কোন মানুষ কোমরে হাত দিয়ে বা মাজায় হাত দিয়ে নামাজ পড়বে নিষেধ রাখছে দাঁড়ানো অবস্থায় হলে বুকে হাত রাখবেন হ্যাঁ আর যদি ধরেন আহ রুক থেকে উঠেছেন তারপরে দাঁড়িয়ে আছেন এই অবস্থায় বুকে হাত রাখা একদল বলছেন কোমরে হাতে নামাজের অবস্থায় আঙুল ফুটানো ফুটানদের জোরে ফোটানো ফোটানো নিষেধ নামাজের অবস্থায় শায়তান এই কাজটিও করায় আঙুলের ভিতরে আঙুল ঢুকানো নিষেধিক এরকম করে ঢোকানো অথবা এরকম করে ঢুকানো হ্যাঁ নিষেধ নয় নম্বর হচ্ছে নামাজ নামাজের অবস্থায় এমন ভাবে নামাজ শুরু করা যে তার সামনে এমন কিছু আছে যা তাকে নামাজ থেকে নামাজের সম্পর্কে অমনজয়ী করে দিচ্ছে নামাজ থেকে মশগুল করে দিচ্ছে নামাজ থেকে মনকে কেড়ে নিচ্ছে এরকম কিছু জানা তাকে অত যা কিছু হোক না জানো পার্কে নামাজ শুরু করেছেন। আর এমন জায়গায় যেখানে সামনে একবারে কি দিকে সুন্দর সুন্দর ফুল ভালো না ওই দিকে কত সুন্দর ফুল গুলো হ্যাঁ আর ফুলা এরকম মেলা উদাহরণ হইতে পারে সামনে একদিন নকশা ছাড়া হইতে পারে ওই যে ঘড়ি আছে ঘড়ির পিছনে নাম আর তাকাচ্ছেন ঘড়ি দিঘি কটা শয়তান বলছে কয়টা বাজলো হ্যাঁ কোন নামাজটা কোন সময় ওইদিকে কিন্তু চেহারা নিয়ে যাবে বা চোখ নিয়ে যাবে বর্ণিত হাদিস রয়েছে সামনে কিছু থাকলে নামাজ এইভাবে পড়া ঠিক না যা আপনাকে মুশগুল করে আন্নাল আলম নবিস একবার এমন একটা চাদরে নামাজ পড়লেন চাদর পরে যাতে নকশা ছিল তারপরে ওই দিয়েছিলেন প্রথম দিন ওইটা পড়ে নামাজ পড়েছেন নামাজ পড়তে গিয়ে দেখলেন যে শুধু চেহারাটা ওই দিকে যায় নজরটা ওই দিকে যায় দেখতে ভালো লাগলে এমনিতে অনেক আপনার নজরে যাদর পরীক্ষা করেছেন আপনার নজর কিন্তু এ দিয়ে যাবেনা একবার হয়তো জানতে পারলেন দেখলেন যে বুড়ি মহিলা যাচ্ছে তারপর আর নজর মটিয়ে যাবে না একটা যুবতী আর তাও যদি সুন্দরী আর ভালো আকর্ষণীয় ড্রেস আছে যাচ্ছে নজর প্রথমবার যাওয়ার পরে নজরকে টানতে চাইছেন তারপরে নজর কি করবে চেষ্টা খেয়াল দেখা সামনে চলে গেল হলো না এদিক শুরু হইলো এদিকে প্রথম নজরটা পড়েছিল ওইদিন মেয়েটা চলে যাচ্ছে তাকে অনেক লোককে দেখবেন আপনি আর অসাথে এরকম চরিত্রের লোক বেশি একটা মহিলা গোটা শরীর বোরখা দিয়ে ঢাকা শুধু চোখের ওপর একটা চশমা আছে হাত পা কিচ্ছু খোলা নেই সামনে হেঁটে যাচ্ছে আপনি আমি হেঁটে যাচ্ছি কি ওই রকম করে নজর পড়লে পড়লো একবার একটা লোক যাচ্ছে যাচ্ছে নজর অনেক পড়েন কে গেলো না গেলো ওর খবর নেই কিন্তু একটা মহিলা বোরখা পরেও যদি যায় ওই দিক থেকে বোরখা পরা মহিলাকে দেখা শুরু করেছে যত দূর পরে যাচ্ছে बड़ी नो चेहरा शायतान क्या रगे भल से रक्त चलते अपनी बुजते शर्म क्या शैतान भीक्षा कर देखें अथवा निजे के परीक्षा कर निजे के परीक्षा करजर तो मन टेदि के बार बार ओ दिखा नजर टे जाए তারপরে বললেন যে এই চাদীনতি কারণ এই চাদরটি নকশাওয়ালা চাদরটি আমাকে আমার নামাজে অমনোযোগী করে দিয়েছে এই সময় আমাকে অমনোযোগী করে দিয়েছে মত্তাফর বোখারি মুসলেছে কেউ যদি আপনাকে বলা যেতে পারে না বিশ্বাস বলল এটা নিয়ে যা ওর কাছে আম্বাজানি কাপড় নিয়ে আস আম্বানি কাপড় আম্বাজান একটা জায়গা ওখানে কাপড় তৈরি হতো যেমন আমাদের দেশে এক এলাকার शाड़ी देना। जे, लाकार तो लाकार है। मुशूर। जे तो ठीक एटा छिलो अवस्थाए फी छवि रही प्राणी छवि সেই ছবিগুলি দাঁড় করা থাক বা লোক সঠিক দাঁড় করা না থাকে ছবি কিছু ঝোলানো আছে অথবা প্রতিমূর্তি সামনে দাঁড় করানো আছে কাফের মূর্তি বুঝার মতো পুরোপুরি হয়ে যাচ্ছে বিশেষ করে যদি প্রতিমূর্তি ছবি থাকে সামনে छवि बेधे जो झुलानो ना था नाम दिखे एलबाम छवि नामू अपछंद रहा মানুষের চিন্তা চেতনা ব্যস্ত থাকে নামাজ পড়ছেন কিন্তু আপনার ব্রেন মগজ ব্যস্ত হয়ে আছে অন্য কিছু ঢুকে আছে এইরকম অবস্থায় নামাজ পড়া হচ্ছে অপছন্দ নিয়ে আপত্তিকর কারণ এতে খুশি হবে না শুরু করেন তখন শুরু করেছেন ওইটাই ঢুকে থাকলাম বলতে পারবেন না যে প্রথম রাখাতে কোন সুরা পড়লো এমাম আর দ্বিতীয় কি পড়লো আর আমি কি পড়ছি না পড়ছি সব হয়তো মুখে পড়ছেন কিন্তু একটু খেয়াল করছেন না যে কি পড়ছি কেন মানুষের চিন্তেতনাম থাকে বা থাকে বিক্ষিপ্তা এমন কিছু থাকার কারণে যা তাকে কি করছে করছে। যেমন একটা হচ্ছে কাহেতে প্রচন্ড পেশাবের চাপ পেশাবের যদি চাপ থাকে ঘুমিয়ে তাহলে ঘুম যায় না প্রচন্ড চাপ থাকে যুবকদের হবেনা একটু বয়স এসে পেশা প্রচন্ড পেশার চাপ থাকলে নামাজ পাচ্ছেন কিন্তু ওইদিকে আপনার ধান ধান লাগা আছে পেশাবের চাপের চাপ এখানার চাপ গ্যাস আসে ক্লিয়ার করে আসেন আপনি চাপ অথবা বায়ু আছে গ্যাস জন্য আছে কেটে পড়ে যায় পূজা হয় না এত ঠান্ডা থাকে তাই ফের এলাকায় যদি শীতকালে সফর করেছেন তাদের বাসায় গেছেন বুঝতে পারবেন এত ঠান্ডা পানি আহ প্রচন্ড গরম ঠান্ডাতে আপনাকে উজু করতে হচ্ছে সুবিধা ও বাদা হজুরে তো আমিন এসে প্রচন্ড খিদার সময় খাবার উপস্থিত হয়ে গেছে মসজিদের এখানে খাবার অথবা বাসাতে কোনো সময় নামাজ পড়েছে না জামাত হয়ে গেছে স্ত্রী বলছে খেয়ে নাম খুব খেয়ে দিলা নামাজটা পড়েনি নামাজ পড়ছেন কিন্তু মগজের নামাজ ঢুকে না কি ঢুকেছে বলে খাবার উপস্থিত হয়ে গেলে কোন নামাজ নেই মানে নামাজ না। কখন নামাজ হবে না খাবার উপস্থিত থাকলে যখন প্রচন্ড রেডি তো কি করবেন যে আমার ছেলে খেতে থাকবেন না ওঠেই না কিন্তু আশীর্বটে যাচ্ছে আর আসর হয়ে গেছে হয়তো জোহর হয়ে গেছে প্রচন্ড খিদে আছে এই সময় আর নামাজ হয় না যখন ওই মানুষকে ওই ব্যক্তিকে দুটো নোংরা বস্তু চাপ সৃষ্টি করে পেশাব অথবা পায়খানা যখন চাপ সৃষ্টি করে পেশাবে চাপ পায়খানা চাপ ওই অবস্থায় নামাজ হয় না আপনি ভাবছেন না যে জামাতটা ধরেই করে উজু করেন তারপরে জামাত নাও পান সমস্যা নেই আপনি এখানে ওজু যদি আপনার থাকে যে আপনি এমন জায়গা আছেন যেখানে হয়তো আপনার জন্য জামাতি ফরজ নেই হয়তো সফরে আছে অথবা উজু করতে আসছেন আর আসার পরে বাথরুম লেগে গেল জামাত ছুটে গেল জামাতে সব পাবেন পাবেন না কারণ আপনি লেট করে এসছেন এই এর মধ্যে কিছু কিছু বিষয় আছে যেগুলি তানজি মানে আপত্তিকর অপছন্দনীয় হারাম না যাইজ নাই কিন্তু বেশ কিছু আছে যেগুলি হচ্ছে না লেখক বলছেন যে এগুলিকে মকরু বলেছেন आदब कायदाचार विषय सब ग से दिख टुखे कई भागे भाग कर ला चार भाग भाग कर लाटा कुरु मान अपछ नहीं हम আর কোনটা হচ্ছে নামাজ বাতিলকারী সবগুলি একই রকম ধরেন আপনি চোখ দিয়ে দিকে ওদিক তাকাবেন অথবা সামান্য একটু এদিকে ফিরছেন এদিকে বলা যেতে পারে কিন্তু পুরো চেহারা ফিরিয়ে দিবেন মাকরু নাকুর হ্যাঁ গোটা বডি ফিরিয়ে দিচ্ছেন যে নামাজ বাতিল যে আযাতের নামাজ বাতিল হয়েছে সেটা না কি মাকরুহ এটা হচ্ছে নামাজ স্কাট করেছেন সেটা নামাজ বাতিল এই সিনাজের আলোচনা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি